بسم الله الرحمن الرحيم قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها وازواج مطهره ورضوان من الله والله بصير بالعباد جل سطد واستাবিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা আলে ইমরান আয়াত 19 بسم الله الرحمن الرحيم قل يا محمد لقومك এই পূর্বে যেগুলো বলা হলো চিত্তাকর্ষি বিষয় জিনিস এগুলো চেয়ে উত্তম কোন জিনিস কি আমি তোমাদেরকে বলবো আর এই সবটা হল খবরাত এটা হলো মুগতাদা আর লিল্লাদিন এটা হল খবর তো যারা শিড়িফ থেকে বেঁচে থাকবে তাদের জন্য রয়েছে জন্নাত তাদের রবের কাছে عند ربهم جنات تجرين تحتها الأنهار خالدين فيها خالدين فعل محضوب تكهال اي دخلوها خالدين فيها اي مقدرين الخلود فيها إذا دخلوها وازواج متهرة اي بمتدر جنر رأي اي بمتدر استريغم من الحيز وغيره مما يستقدر جتو جنش بل بپره جنش شعب جنش تكه ترپاق تكده এবং আখলা পক্ষ থেকে এখানে তানবিন এটাকে জন্য ধরলেন আল্লাহর পক্ষ থেকে বিরাট সন্তুষ্টি তারা পাবে ওই লিদিন যারা মুক্তি তাদের জন্য হবে তাদের রবের কাছে يا ربنا اننا آمنا صدقنا بك وبرسولك فاغفر لنا ذنوبنا واقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالاسحار ايتو الذين يرنات अथवा بدل جرا صبر كالصابرين على الطاعه وعن المعصيه দুটো বলা হইছে এখানে আরোটা আরো على الطاعه وعن المعاصي وعلى البلاء কাছে ক্ষমা প্রার্থনা করে মুস্তিরা বিল আসহার এখানে দেখো আল্লাহ তার পুরস্কারটা ঘোষণা করতেছেন জান দু তিনটা পুরস্কারের কথা আসছে এটা বলতে গিয়ে আল্লাহ এখানে তাদের কতগুলো সিফাত বললেন তো পুরানি কালিমে আল্লাহ তার নিজের পছন্দনীয় সিফাত এগুলো বলেন এটা আমদাজ মুখতারেফ থাকে আমদাজ থাকে মুখতারেফ যেমন এখানে ওই আগে বলতেছেন অবলম্বন করবে তাদের যে তারা আল্লাহ দোয়া কাছে এই দোয়া গুলো কোরআনে করিমের যে সকল দোয়া গুলো শিখানো হয়েছে এই দোয়া এমন যেটা আল্লাহ শিখাইছেন তার মানে এটা নিশ্চিত কবুল হবে এই তাকতিবটা এসে গেলে হয়ে গেলো আর হাদিসের দোয়া গুলো মুখস্থ হয়ে যাবে যে আল্লা তাকাও তারা আল্লাহ তালা কাছে দোয়া করে কি ভাবে এটা একটা তাদের সিফত যে তারা আল্লাহ তোয়া করে। দ্বিতীয় সিফত হলো যে তারা তাদের মধ্যে গুণ আছে তিন নম্বর হলো এই বিভিন্ন জায়গায় আসছে কথায় সত্যবাদী এটা যেমন আছে ইমানের দাবিতে সত্যবাদী এটাও আছে এটা তো কোরআন কয়েক জায়গায় আসছে পিছনে গেছে এটা সামনে আসবে কয়েক জায়গায় তারপরে সূরা হুজুরাতে আছে বলায়কাহুমুস সাদিকুন এই যে এখানে এই জায়গা বলতে সিদক দ্বারা উদ্দেশ্য সিদক ফিল লিসান সিদক ফিল ঈমান দুটোটাই উদ্দেশ্য আস সাদিকিনা ফিল ঈমান ঈমানের দাবিতে সত্যবাদী আল কানিতিন আল মুতাঈনা লিল্লাহ আল মুনফিকিন আল মুতাসদ্দিকিন এই যে আল্লাহ প্রিয় বান্দাদের একটা সিফত হলো যে তারা মুনফিকিন মুনফিকিন এমন না যে তারা শুধু এই জানী করে না তারা mali ইবাদতও করে যার করবে। এমন না যে শুধু অন্য কাছ থেকে নেই অন্য কাছ থেকে নেওয়ার একটা আমুল এটা যেন আমাদের থেকে ছুটে না যায় হয়তো অন্যরা বেশি আমরা একটু কম দেবিন শেষ রাত্রি সেটা গাফলতের সময় এবং খুব আনন্দদায়ক একটা ঘুমের সময় ওই সময়ে তারা আল্লাহর কাছে করে তো অন্য সময় তো বতরিক আল্লাহ করে এটা তারা এটা তো একটা যে তারা ইস্তেফারের ব্যাপারে দায় আরেকটা হলো যে তারা তারা জাগ্রত হয় সেখানে এটাও আসছে অর্থাৎ তার জন্য তিনি বর্ণনা করে দেন বা বর্ণনা করে দিয়েছেন বিদ দালা আয়াত দালাল উদ্দেশয় আর আয়াত দ্বারা উদ্দেশ আল্লা পক্ষ থেকে এই আল্লাহ সাক্ষী দেন এটা বান্দার কাছে পৌঁছে যায় আর আয়াত দ্বারা উদ্দেশ্য হল আয়াত আকলিয়া আল্লাহ যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই সত্তিকার اكو মাগদি নাই ইল্লাহু আল্লাহ ছাড়া ওয়া শাহিদা বিযালিকা আল মালায়েকা এবং এ কথা সাক্ষ্য দেয় ফেরেশতারাও বিল ইقرار তো তাবে শাহাদাত তাহ বিল ইقرار না স্বীকার করেন স্বীকার করেন ওয়া উলুল ইলমি এবং আহলে ইলম রা উলুল ইলম এর উদ্দেশ্য ইলমের অধিকারী কারা মিনাল আমবিয়া কোন ইলাহ নাই এমতাবস্থায় যে আল্লাহ সব মাহলোকের পরিচালনা ইনসাফের সাথে নিয়ন্ত্রণ করে কমান বেলকস্ত কমান এরপরে দেখো আছে আর তার মধ্যে ইলাহা ইল্লাহু এটার মান হলো তাফার রা এইখানে এটার ভিতরে তাফার রাদা এই ফেলের একটা মান আছে সেই মান ফেলটা হয়েছে এখানে আমেল ইসলাম দার উদ্দেশ্য হোসেন এখানে ইসলাম মানে হলো ওই শরীয়ত যেই শরীয়ত দিয়ে আল্লাহ রসুল পাঠিয়েছেন যেই শরীয়তের ভিত্তি হলো তিদের উপর এটা তার এখানে মূল কথাটা হলো ইসলাম আল্লাহ একমাত্র ইসলামটাকে ইসলামটাকে নিয়ে রসুল সাল আলহিহ্লাম পর্যন্ত সব নবীদের দিন সেটাকে তো ইসলাম ইসলাম মানে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা তো লোভাবি অর্থে সব দিনই ইসলাম তবে ইসলাম এই নামটা শুধু আমরা পাইছি এই নামটা তাই নামটা আমরা পাইছি তাই বলে অন্যদের মধ্যে ইসলাম ছিল না এমন না তো এই হিসাবে আমরা সবাই আবদুল্লা আবদুল্লাহ একজনের নাম রাখা হয়েছে তাই বলে কি সেই আবদুল্লা না এই ব্যাপারটা এমন আতিন বিফাত আরেকেরা হল যে মানে ইন্দা ইসলাম আগে যে বদল হবে জিনিস হলো আর মুখ জিনিস না ইসলামের যে ব্যাখ্যাটা মোসালে দিলেন যে ইসলাম আল্লাহ ইসলাম এই কথাটা জিনিস ছিল এই কথাটা যে ইসলাম কিতাব যাদেরকে কিতাবের দেয়া হয়েছিল তারা মতবিরোধ করেছে টিকে রয়েছে আর কেউ কুফুলি করছে তারা ইত্তলাফ করেছে যে নিজেদের বিদ্বেষের কারণে তারা যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয় তারা যদি আপনার সঙ্গে তর্কে লিপ্ত হয় আমি मुत्ता तो जेहेला সেই হিসাবে জমিরে মুক্তা আফ আছে এবং আরবের মুশরিক উমি নিরক্ষর নিরক্ষরদেরকে আপনি বলেন আসলাম তোমরা কি তাহলে মুসলমান হলে আসলাম তুমি তোমরা কি মুসলমান হলে উদ্দেশ্য হয়ে যাও এটা হলো এটা ফাইন আসলামু তারা যদি ইসলাম গ্রহণ করে অথবা তারা যদি আল্লাহর হুকুমের অনুগত হয় ফাও মিনবাল তাহলে তারা বিভ্রান্তি থেকে পথ পেয়ে গেল। বিভ্রান্তি থেকে পথ পেয়ে গেল এই মুহূর্তে দায়িত্ব নাই মানে তারা যদি ইসলাম কবুল না করে তাহলে আপনি আপনার দায়িত্ব শুধু অবলম্বন করার প্রয়োজন নাই যে পন্থটা অবলম্বন করলে তারা মুসলমান হয়ে যায় এটা করার প্রয়োজনটা নাই কারণ এই মুহূর্তে আপনার জিম্মাদারি শুধু বালাক হা আবলাল আমরে বিল কিতাল কিন্তু যখন কেতাল হুকুম এসে গেছে এখন সেটা বিল বানান প্রথম দিকে তখন দেখা যে মুসলমান একদম কম হয়েছে সাহাবিরা নিজেদের নিরাপত্তাটাও হাসিল করতে পারেন নাই নিজের এলাকা থেকে বের হয়ে যেতে হয়েছে কিন্তু যখন আল্লাহ তালা রসুল সল্লাহ আলীহাসাল্লামকে এই দাওয়া বিল বানানোর নির্দেশ দিয়েছেন তো সাহাবিরা তো নিরাপদ হয়েছে না যেই জায়গা থেকে সাহাবিদেরকে বের করে দেয়া হয়েছে সেখানেও সাহাবিদের ফাতা হাসিল হয়েছে এবং যেই মানুষগুলো রসুদ সলাল আলী হাসাল্লামের দাওয়াতে এতদিন মুসলমান হয়নি সেই মানুষগুলোরও ইসলাম নসীব হয়েছে। যে মানুষ করছে এটা থেকেই হজরত শাহেখনার একটা তারিখি জুমলা বলতেন যে কারো অধীনে এসে যায় কেউ যখন কার অধীনে এসে যায় তখন সে যার অধীনে আসছে তার আখলাখ দেখে মোতাসের হয় আর যদি তোমার অধীনে না আসে তুমি যত বা আখলাখ হও ক্ষমতা যদি তার কাছে থাকে তাহলে সে গর্বের কারণে অহংকারের কারণে তোমার কাছে যে বাস্তবিক একটা দামি আদর্শ আছে এটা সে কখনো নিজে কল্প না চিন্তাও করবে না কিন্তু ওরে যদি বেধে এখানে নিয়ে আসা হয় এখানে বেঁধে আনার পর তার সাথে ভালো আচরণ করা হয় এটা দেখে সে মোতাসের হয় এটা হলো মানহাজ নবী সাল আলী হাসালাম এই কথাটা যদি কারো বুঝে না আসে তাহলে একদম বকসম একদম বকসম বলা যাবে যে রসুল সাল আলী আসসাল্লামের সিরাতের অনেক কিছু তার বুঝে আসবে না বরং উল্টা সে এগুলো দেখে হুজুরের প্রতি বজ্ হয়ে যাবে একবারে অল্লাহ এই জিনিসটা যদি ইসলামের এই মানহাজটা রসুল সাল আলী হাসলামের মানহাজটা কারো যদি বুঝে না আসে তাহলে ওল্লাহ সুম্মা রসুল সাল আলী আসসালামের অনেক আফারের দেখে সে বর্জন হয়ে যাবে সিদ্দিক আকবর আমার ওসমান আলী ওনাদের অনেক আফাল দেখে সে বজ্জন হয়ে যাবে ওই যে সিরাতে একটা ঘটনা আসছে না যে সাহাবা একরমের এই কাকের ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে যে ওনারা চিনেন না সেজেকে কে মদিনে নিয়ে আসছে আইনা মসজিদে নবির মধ্যে নিয়ে আসছে এবার হুজুরে চিনে গেছে এত সুমামা বিন উসাল মানে ইয়ামামার সর্দার ইয়ামামা একটা এলাকা ওই এলাকার বড় একজন নেতা তো মুসলমানদেরকে অনেক কষ্ট দিছে তো ধরে নিয়ে আসছে এবার আনার পর রসাল আলিয়ালাম বলছে থাকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখুন এই কাকের কসজিদের খুটির সঙ্গে বেঁধে রাখছে কোনো কথাবার্তা নাই কিছু নাই মসজিদে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে তো মসজিদ এখানে বেঁধে রাখছে সময় মতো বলতো মা আইনামা মা তো সে বলতো যে ইন তাকিনের মাল ফসল তাহ তুমি যদি হত্যা করো তাহলে হত্যাযোগ্য একজনকে হত্যা করছি আমি খুব শুকুর আদায় করবো আর ও ইন তু রিদিন মাল হাসাল আর যদি মাল চাও তাহলে যা চাইবে তাই পাইবে হুজুরে তার কথাটা শুনে বাস চলে গেছে মসজিদে যা আমল হুজুরের নামাজ পড়া অন্যান্য কথাবার্তা যা বলা সেটা চলতো সে বাধা আছে মসজিদে এইভাবে দ্বিতীয় দিন আবার তারা জিজ্ঞেস করছে একই জব তৃতীয় দিন আবার জিজ্ঞেস করছে একই জব কোন আগে পরে কোনো কথাবার্তা নাই তৃতীয় দিন সেই জব দেওয়ার পরে সাহাবিদেরকে হুজুরে বলছে যে সুমামাকে খুলে দাও সে বাদ খুলে দিয়েছে মসজিদ নবী থেকে বের হয়ে মসজিদনবীর পাশে একটা বাগান ছিল সেখানে একটা কুয়া ছিল সেখানে গিয়ে গোসল করছে গোসল করে আবার আসছে হুজুরের কাছে বলতেছে আসাধু আন্নাকা কা এটা বলে এবার বলতেছে যে এতদিন আপনার চেহারাটা ছিল আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট চেহারা কিন্তু এই মুহূর্তে আপনার চেহারাটা আমাকে আপনার শহরটা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত শহর এখন এই শহরটা হয়ে গেছে আমাকে সবচেয়ে প্রিয় শহর এই দেখো এই যে এই মানুষটা কি দেখে সে মুসলমানটা হলো এই সর্দারটা যদি সে তার জায়গায় থাকতো তো কোনোদিন সেই ইসলামের সৌন্দর্য দেখার সৌভাগ্য তার হইতো কোনদিন সৌভাগ্য হইতো না আর ওখানে তুমি যদি যাও সাহাবাহা একরাম যদি যেতেন তো ওনারা যদি ওই দুর্বল হিসাবে যেতেন দুর্বল হিসাবে গেলে তো পাত্তাই দিত না কত কত সাহাবিকে শহীদ করে ফেলছে তো সাহাবিদা গেছেন ওই যেটা নিয়ে যাওয়া সেটা নিয়ে গেছেন আসলে কথাবার্তা নাই বেদে বেঁধে নিয়ে আসছে এখানে এসে বাধা অবস্থায় সে রসুল সাল্লিমের আচরণ সাহাবিদের রাত্রি জাগরণ আর পরস্পরের আচরণ দেখে মোতাসের আরে ইসলাম তো এটার না হয়ে গেছে এই যে ইসলামে কত কত কাফের মুসলমান হয়েছে যে শুধু এইভাবে না মুসলমান হয়েছে মুসলমান এই যে এই কথাটা যে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে ছড়ায় নাই আখলাকের আখলা ছড়াইছে এই কথাটা আসলে ভুল ব্যাখ্যাটা দেয়া হয় এই কথাটা যে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে আখলাখের দ্বারা এটাকে যে একদিকে রাখা হতেছে আখলাখটা এক দিকে রাখা হইতেছে তাহলে এর অর্থটা কি আখলাখ তলোয়ার দুইটা কি আলাদা জিনিস তলোয়ার কি আখলাখ এর খেলাফ রসুল সাল আলহাম যে এই তলোয়ারওয়ালা ছিলেন তাহলে কি রসুল কি বলবা তুমি এই কথাটা এইভাবে বলা হইতেছে না এই যে দুইটা দুই লেখা হইতেছে তার মানে কি আখ লাখ তলোয়ার দুইটা এক জিনিস না আলাদা আলাদা জিনিসটা হলো ইসলাম তলোয়ার ওয়ালা আখলাখের বদলিয়া ছড়াইছে ছিল না মদিনা মক্কায় তেরো বছর আখ ছিল তলোয়ার ছাড়া আখ ছিল কিন্তু মদিনায় আসছে তলোয়ার ওয়ালা আখ লাখ এবার বছরের লক্ষ হয়ে গেছে যেখানে মক্কা থেকে ওনার সঙ্গে আসতে হলো মাত্র দেড়শো থেকে তলোয়ার ওয়ালা আখলাখ হাতে নিয়েছেন দশ বছরে সোয়া লক্ষ হয়ে গেছে নথি যেটা কি যদি রসুল আলী হাসাল্লাম মক্কার সেই তলোয়ার ছাড়া আখলাখ ধরে রাখতেন তেরো বছরে মাত্র পুনে দুইশো হয়েছে দশ বছরে আরো না হয় আরো একশো হইত আর কি তলোয়ারওয়ালা আখলাখ শুরু হয়েছে মদিনাতে এসে পুনে দুইশো সংখ্যাটা সোয়া লক্ষ ছাড়া গেছে সোয়া লক্ষ হয়ে গেছে তার মানে এই সবগুলো মানুষের ইমান নসি হয়েছে শুধুই তলোয়ারের বদৌলতে তলোয়ারের বদৌলতে এটা তো রসুল্লা আলি আসাল্লামের আমল এটা সাহাবা একরাম চালু রাখছে এবার সাহাবিদের আমল তুমি দেখো সাহাবার ছাড়া ধরে রাখছে না তলোয়ার্লাম সেখানে যদি রূপে আমল করা হবে তাহলে সেখানে আবু হানিফিমুল্লা সহ সবাই এই কথাটা বলেন যে সেখানে আলী হাসাল্লাম হুজুরের শেষ আমলটা হবে দেখা হবে এখন শেষ আমল যদি ওয়াজে না হয় জানিনা শেষ আমল কোনটা তাহলে সাহাবিদের আমলটা দেখলে হয়ে যাবে সাহাবে আমলটাই বোঝা যাবে যে এটা হলো ধরার জিনিসটা সাহাবে একরম আগে ধরেন নাই মানে ওইটা বা পরে ধরছেন মানে এটি আমাকে রসুলের আমল বা এটি আমল করা হবে এটা তো হলো আহলে হাদিসের তর্জ এটা তো হলো যে যারা লামা যাবে তাদের তর্জ তোমরা এটা জানো না মানে ওদের কথা হলো হাদিজ সহি মানে এটা আমল করবো নবী বলছেন এটা আমল করতে হবে না হাদিস সহি হলেই আমল করা হয় না বরং হাদিস সহি হওয়ার পর আবার দেখতে হবে যেটা কাবেলে আমল কিনা কাবেলে আমল কিনা এটা কি আগের হাদিস না পরের হাদিস সহিদ কিন্তু আনছে অতাম তাহবে নিয়ে আসছে তো আফিরুমা কান আলিহি আমল নবী সাল্লাম এটার উপরে আমলটা করা হয় এই যে এই তর্জাটা যে নবীর আমল এটা করতে অসুবিধা লেগে আছে এটা তো হল কি যে যারা কুফুরি করে এবং অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করে না যারা আবহাওয়া অন্যায় ভাবে হত্যা করে নবীদেরকে হত্যা করে অন্যায় ভাবে এই বিরাইরি হক কথাটাকে আসলে বলা দরকার আছে নবীদেরকে হত্যা সেহেতু অন্যায় ভাবেই হবে এবং তারা তাদেরকেও হত্যা করে যারা ইনসাফের নির্দেশ দেয় যারা তাদেরকে ইনসাফের নির্দেশ দেয় অন্যান্য লোকদের মধ্য থেকে ইয়াক মরুন কিস্ত নাস। নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে এর ওরা একই দিনে তেতাল্লিশ জন নবীকে হত্যা করছে فَنَهَاهُمْ مِئَةٌ وَسَبْعُونَ مِنْ عِبَادِهِمْ تَقُن ওই তাদের ইবনি ইসরায়েলের মধ্যে থেকে 170 জন আবেদ তাদেরকে কাষ্ট থেকে নিষেধ করছে ফাকাতালূহুম ফী ইওমিহিম সে দিনে তাদেরকে হত্যা দিছে তাদেরকে হত্যা করে ফাকাতালূহুম ফী ইওমিহিম ফাবশিরহুম বিআযাবিন আलीम আ'লিমহুম বিআযাবিন আलीम মু'আলিম যিকরু যিকরুল বিশারা বা বুশারা শব্দটি বিশারা বা বুশারা সাথে বিদ্রুপ করার উদ্দেশ্যে যেটা হলো মৌসুল সেটা শর্তের মুসাবে হওয়ার কারণে শর্তের মোসাবে হওয়ার কারণে যেটা নাহর কিতাবে পড়ছো তোমরা যে কোনো মুক্তা যদি শর্ত হয় তাহলে তার খবরের উপরে ফা আসে আর মুক্তা মোতাজাম্মেল শর্ত হয় তখন যদি মুক্তাটা ইসমে মৌসুল হয় অথবা মুজাফ ইলা ইসমিন মৌসুল হয় এটা এটাকে তিনি এখানে এইভাবে বলছেন যে ইসমে ইন্নাটা শর্তের মুসাবে قصاد ابين وسائل رحم في الدنيا والاخره فلا اعتداد بها لعدم شرطها فذهب عمل नष्ट হয়ে গেছে فلا اعتداد باعمالهم তাদের আমলের কোন গ্রহণ যোগ্যতাই নাই لعدم شرطيها যেহেতু আমলের গ্রহণ হওয়ার শর্ত পাওয়া যায়নি সেটা কি ঈমান পাওয়া যায়নি امالهم من ناصرين তাদের কোন সাহায্যকারীও থাকবে না সেদিন مانعين لهم من العذاب الم ترى تنظر দেখনি যাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় লিয়াহ কুমা যেন আল্লাহর কিতাব তাদের মাঝে মীমাংসা করে দেয় লিয়াহ কুমা যেন আল্লাহর কিতাব তাদের মাঝে মীমাংসা করে দেয় ফসলা গ্রহণ না করে তারা মুখ ফিরিয়ে নেয় এই আয়াতটা এই যে আলমত্লা এই আয়াতাল দুজনের উপর রজমের ফেসলা দিচ্ছেন আবাউ তখন তারা এটা মেনে নিতে অস্বীকার অস্বীকৃতি জানাইছে ওই দুজন লোক এরা সমাজে প্রভাবশালী ছিল ওই যেই দুজনে জিনা করে তো তখন তখন তাদের দুজনকে রজম করা হয়েছে ফিবু তখন তারা রাগ হয়ে গেছে যে আমাদের দুইজন ধনী মানুষ প্রভাবশালী একটু জিনা করে ফেলতে কি হয়েছে এরকম তো করলে করতেই পারে সারেরা তো তা তাই বলে একবারে মেরে ফেলতে হবে যে অল্প কয়েক দিন ছাড়া জাহান্ন আমাদেরকে স্পর্শ করবে না হাতে গোনা কয়েক দিন ছাড়া জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না তো এই যে মা দুদার দ্বার উদ্দেশ্য কি বলছিলাম যেমন বলি না গুনা করে কিন্তু তার যদি ইমান সহি থাকে ইমান ভাঙে নাই নষ্ট হয় নাই এ অবস্থা যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে অল্প কিছুদিন এই আমাদের কথার মধ্যে অল্প কিছুদিন যেই অর্থে ওদের কথাটা ঠিক অর্থে মানে ওদের ধারণা হলো যে হজরত মোসা আলহ ইসলামের দিন মনসুখ মনসুখ যেহেতু হয়নি অর্থ ইমান তো আমাদের আসে আর গুনা করছি আর শের জমান হয়তো যাওয়া লাগবে এদের কথা রাখলে এটা হলো মূল কথাটা আর এটা হলো একটা তাপসি বাকি সহিফসি যে তার উদ্দেশ্য হলো চল্লিশ দিন এই সহজ জিনিসটা তারা বুঝবে না এটা তারা বলবে এটাকে কল্পনা করা যায় হ্যাঁ দ্বিতীয় হলো এখানে মেজদাক যেমনি বলতেছে দিন আসলে কি তারা পুরা চল্লিশ দিন এবার করছিল এখানে যেভাবে জ্বালানি বলা সব জায়গায় পুরো জ্বালানি মধ্যে এই চল্লিশ দিন যে চল্লিশ দিন তাদের আবার আচ্ছা বলো চল্লিশ দিন এবারে শুরু কয়েকদিন পরে শুরু করছে না এরপরে এই শাস্তির আমাদের দূর হয়ে যাবে ইমান যেহেতু আছে সেই হিসাবে তার মানে পরে হবে তাহলে আয়াতের অর্থটা এইভাবে হবে যে তারা তাদের ধর্মের ব্যাপারে নিজেরা যা বানিয়েছে তা তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে তারা তাদের ধর্মের ব্যাপারে সব কথা বানিয়েছে এই বানানো কথাগুলো তাদেরকে ধোকায় ফেলছে তো কি বানাইছে যত কথা বানাইছে তার মধ্যে একটা কথা হুদা এই কথা বলো